ইবনু উমার রদিআতাল বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই বলেছেন আমি ঈসা মুসা আল্লাহি সালাম ও ইব্রাহিম সালামকে দেখেছি ঈসা আলাহি সাল্লাম গৌরবর্ণ সোজা চুল এবং প্রশস্ত বুক বিশিষ্ট লোক ছিলেন মুসা আলাহি সাল্লাম বাদামি রঙের ছিলেন তার দেহ ছিল সুঠাম এবং মাথার চুল ছিল কোকরানো যেন যুত গোত্রের একজন মানুষ